বাংলা মানবতার বাহিক সিয়াম ও রাদানের আলোচনায় আজকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমি সঞ্চালক হিসাবে দায়িত্ব পালন করছি ডক্টর মুসলিউদ্দিন এবং আমার ডান ভাসে রয়েছেন শেখ শাহ আলিউল্লাহ এবং আমার পাশে শেখ আমি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে । সিয়াম নিয়ে আজকে একটি জরুরি বিষয়ের আলোচনা করতে চাই যে সিয়াম তো আমরা পালন করবো কিন্তু না জানার কারণে হয়তো অনেক এমন কাজ করে বসি যা আমাদের সাম ভেঙে যায় তা আমরা জানি না সুতরাং প্রথম আলোচনা শুরু করার জন্য অনুরোধ করবো ভাই শেখ শহীদুল্লাহ খান কে। আলহামদুলিল্লাহ রসুল আসলে কবুল হবে এভাবে সম্পাদন করতে হলে দুটি বিষয় হয় প্রথম বিষয় হল কি বিষয়ের ঘাটতির কারণে সেই আবাদত পরিপূর্ণ হয় না দ্বিতীয় বিষয় হলো কি কি কর্মে লিপ্ত হয়ে গেলে সেই আবাদতটি আবার বাতিল হয়ে যায় চমৎকার পূর্ববর্তী বৈঠকগুলিতে কি কী বিষয়ে লক্ষ্য রাখতে হয় সেগুলি সম্পর্কে আমরা কিছুটা অবগত হয়েছি এ বৈঠকে আমরা যেটা শুনবো বা শিখবো তাহলে যে কর্মে লিপ্ত হলে রোজা বাতিল হয়ে যায় সেগুলির মধ্যে যেটি আমরা অনেকেই জানি তাহলে সর্বপ্রথম হলো ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা ता बर एक अल्लाह रसुल्लामें्यक्ति जदि भूलशत कि रोजा अवस्था खेले खे पान कर फेले से जन जखने स्रणी तक बद देखा रोजा टाइम पूर्ण कर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 তাহলে এই অবস্থায় কিছু খাওয়া এবং পান করলে তার রোজা বাতিল হয়ে যাবে বাতিল সাথে কিছু যোগ করার হলো যে দ্বিতীয় যেটা কারণ সেটা হলো যৌন সম্ভব সেটাও ইচ্ছাকৃতই হবে অনিচ্ছা সত্ত্বে যদি হয় তাহলে সেখানে রোজা ভাঙবে না অনেকে মনে করে যে স্বপ্ন দোষ হইলে রোজা ভেঙে যায় অনেকে দেখা যায় খানা খাওয়া শুরু করে দেয় তো এটা আসলে ঠিক নয় এটা তো অনিচ্ছা সত্ত্বে হয়েছে আর আগের হাতে চেয়ে আমরা তো আগেই জেনে এসেছি রুফিয়াল কালামুথিনিস মূল তিনটি বিষয় থেকে বিরোধ থাকার নামই হচ্ছে মূলত শরীরের দৃষ্টিতে রোজা খাবার পানীয় এবং স্ত্রী সম্ভব এই ক্ষেত্রে এই তিনটি জিনিস যদি কেউ দিনের বেলা ইচ্ছাকৃত করে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 তাকে ওই রোজা একটা প্রথমে কাজা করতে হবে সাত দিন দিন রোজা রাখা অথবা সাতটা মিসকিনকে খাওয়ানো এটা যে হাদিসে প্রমাণিত হচ্ছে সেই অপরাধটা ছিল স্বামী স্ত্রীর সঙ্গম হওয়া এই কারণে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম তাকে বলেছেন তো এজন্য জন্য এই হাদিস্টার আলোকে বলা হয় যে সুতরাং এই ধরনের অপরাধ যদি স্বেচ্ছায় রোজা অবস্থায় কারো ঘটে যায় তাহলে এর জন্য এই কাফরা আর যদি এইটা অপরাধ ছাড়া অন্য যেগুলি ত্রুটি রয়েছে রোজা ভঙ্গের সেগুলির মাধ্যমে যদি ভঙ্গ হয়ে যায় তাহলে সেখানে অনেকেই গেছেন যে না সেটা কাফরা ওই ধরনের সাতটা রোজা দিতে হবে এর মিলনটা যদি স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে হয় তাহলে উভয়কে এই কাপ দিতে হবে আর যদি স্বামী জোরপূর্বক করে তাহলে স্ত্রীর লাগবে না স্বামীর কাপ দিতে হবে যেহেতু এখানে নিয়ম হল যারা ইচ্ছা করে রোজা ভাঙেন খান বা পান করেন ওই দিনে তাহলে জেমা করে ফেলেছে তাহলে এখন খাই নেই চেষ্টা মিলন হয়ে গেছে সারাদিন খাই পোকাহারা বলেছেন এটা আদবের খেলাফ সে একটা করে ফেলেছে বুঝলা তার সাথে আরো দশটা ভুল করতে হবে এটা না একটি অপরাধের দ্বারা অন্য আরেকটি অপরাধের বৈধতার তাদের অসুস্থতার দিনগুলো নামাজকে মাপ করে দিয়েছেন তাদের উপর থেকে এই নামাজ রোজা রমজান মাসে রোজার সময় যদি তাদের এই অসুস্থতা শুরু হয় রোজা রাখবে না কিন্তু দিনের বেলায় প্রকাশ্যে খাবে না রোজার প্রকাশ্যে রোজাদারদের ইফতারে উঠবে জিকির করবে কিন্তু রমজান ছাড়া অন্য সময় কাজ কিন্তু রমজানের আদবের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব আমি ধ্বংস হয়ে গেছি রমাজানের দিনে আমি স্ত্রী মিলন করে ফেলেছি এখন আমি কি করব আল্লাহ বললেন দুই মাস মাস টানা রোজা রাখতে পারবে রাখো না সে শক্তি আমার নাই যে তাহলে কি তুমি ষাট খানা দিতে পারবে যে সে শক্তি আমার নাই এই তুমি দেখছি মালের কিছু বাইতুল মালের সাদগা টাটকা এসে গেল আল্লাহ নবী বললেন যে এইগুলা নিয়ে যে তুমি দরিদ্র হইতে হবে তিনি বললেন তোমার চেয়ে ফকির যখন নাই এটা তোমার জন্য তুমি তোমার পরিবার বিয়ে খেয়ে মুস্তা ভাই আমি কথার সাথে আর তা হলো রোজা ভঙ্গের কারণ গুলো সংগঠিত হওয়া এর মধ্যে প্রধান হলো খাওয়া ইচ্ছাকৃত খাওয়া দুই নাম্বার ইচ্ছাকৃত পান করা তিন নাম্বার স্ত্রী সহবাস করা চতুর্থ হলো ব্যক্তির পাগল হয়ে যাওয়া জ্ঞান হারিয়ে ফেলা পাগল হয়ে যাওয়া অথবা কোন কারণে তারা মানে স্ত্রী মানে সন্তান প্রসব হওয়া শুরু হওয়া এটা হলো আরেকটা কারণ সপ্তম আরেকটি হলো অষ্টম হলো যে মহিলার মাসিক অসুস্থতা শুরু হয়ে যাওয়া সম্মানিত দর্শক শ্রোতা আমরা একটু ছোট্ট বিরতির পরে আমার আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ আলোচনা ফিরে আসছি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 दाई दाई दाई जा मानवतार देख इमेर आदेश आज रगार सम्प्रचार सकाल नीस टी बांगल्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 আমি আপনার কথার সাথে এবং ওনাদের আলোচনার সাথে একটু যুক্ত করতেছি রোজা ভঙ্গ হওয়াটাকে আমরা দুই ভাবে আমাদের সকল দর্শক সামনে তুলে ধরতে পারি দুই ভাবে একটি হলো যে বাস্তবিক ইবাদত হিসেবে রোজা ভঙ্গ হয়ে যাওয়া আর তা হলো রোজা ভঙ্গের কারণ গুলো হওয়া এর মধ্যে প্রধান হলো খাওয়া ইচ্ছাকৃতভাবে খাওয়া দুই নাম্বার ইচ্ছাকৃত পান করা তিন নাম্বার ইচ্ছাকৃত করা। চতুর্থ হলো ব্যক্তির পাগল হয়ে যাওয়া জ্ঞান হারিয়ে ফেলা সেন্স ফেলা ফেলা কারণ যে অনুভূতি হারিয়ে ফেলে সেন্স তার উপর শরীয়ত কায়ে নাই শরীয়তে যার উপর কায়েম নাই তার উপর তো রোজা রোজা থাকবে এটা রোজা ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ পাগল হয়ে যাওয়া অথবা শুরু হওয়া এটা হলো আরেকটা কারণ সপ্তম আরেকটি হলো অষ্টম হলো যে মহিলার মাসিক অসুস্থতা শুরু হয়ে যাওয়া এই সুস্পষ্ট কারণগুলো গুলো ভঙ্গের জন্য মরতাদ হয়ে যাওয়া এবং ব্যক্তি ইসলাম থেকে প্রকাশ্যে নিজেকে উদ্র করে নেয়াশ্যে কিন্তু আর কিছু কারণ আছে যে কারণগুলো হয়তো রোজাকে ভঙ্গ করছে না কিন্তু রোজাকে ক্ষতিগ্রস্তা করে অথবা ভঙ্গ করছে কিন্তু অনুভব করতে পারছে না যেমন এই ক্ষেত্রে যদিও স্পষ্টত ভঙ্গ করে না কিন্তু রোজাকে একবারে অন্তর সার চূন্য করে দেয়াহ জাহলা রোজা নাই কারণ রোজায় তো ধরে না রোজায় যদি ধরতো তাহলে লোকটা বিনয়ী হতো করতো এবং আজ পাওয়ার জন্য নিজেকে উৎসাহিত কিন্তু ব্যাপার হলে রোজায় ধরে তো ইবলি ধরে তো শয়ান ধরার কারণে ঝগড়া শুরু করে কথা বলতে থাকলেই ঝগড়া শুরু যেটা বলেছেন যে রমজান শুরু হলে শয়তান তাকে শৃঙ্খলিত করা হয় তাহলে আবার কেমন শয়তান তাকে ধরলো এটা মুবারক জানাচ্ছি শৈতান দুই ভাগে ভাগ করে বলেছেন যেমন প্রত্যেক নবীর জন্য শত্রু ছিল শয়তানরা কিন্তু নবীদের শত্রু যুগে ছিল শয়তান মানব শান দুই পায়া শান মানুষ শয়তান ওয়াল জিন এবং জিনিস জিন শানি করছেন অনেক অনেক বিজ্ঞ মানুষের কথা হলো যে এগারো মাস পর্যন্ত শয়তান যখন একটি মানুষকে চালাতে থাকে রানিং করে তখন রমজান এক মাস ওই এগারো মাসের ধাক্কায় চলছে সেটা হলো যে যেটা মানুষ মানুষের খাদ্য হয় যেমন একজন ডায়াবেটিক রোগী তিনি তার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি বের করি আমরা তেমন কোন রমজানের হানিকর মনে করি না একটা সিরিজ ছেড়ে দিয়ে এটা এমন একটা অপরাধ যেটাকে রসুল করিম সাল্লাম আসাদ্যিনা জিনা বলেছে জিনার চেয়ে জঘন্যতা অশুভ পরিণতি আরো মারাত এবং যেন তোমাদের মাঝে পরিলক্ষিত না হয় তোমরা যেন গিবত না করে না পরে না কারণ গিবত করাটাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে আর সেই জ্বালা যন্ত্রণায় ভুগছে জি আল্লাহ রসুল সাল্লাহিসাম যখন জিবরুল ইসলাম কিজ্ঞাসা করেন যেটি সহি সোনাদের প্রমাণিত হয়েছে জিজ্ঞাসা করলে বললেন যে এরা হলো আপনার কাউমের উম্মের সেই ব্যক্তিরা যারা একে অপরের কথা নিয়ে আলোচনা করা এটা অনেক সময় যারা এটা করেন তাদের মুখে এটা ভালো লাগে যে একজনের পরনিন্দা চর্চা করলো ফল ফাইন্টিং করলো গীবত করলো কিন্তু এর পরিণতি কত ভয়াবহ বিশেষ করে এটা রোজার জন্য যে কত মারাত্মক ক্ষতিকর যে রস হাদিসে বলেন কোন পর্যন্ত ভেঙে না দেয় তো ভেঙে ব্যাখ্যায় বলা হয়েছে যে গিবত না করে যে গিবত করলে পরে রোজার ঢাল ঢাল ভেঙ্গে যায় রোজার ঢালে যদি ভেঙে যায় তাহলে রোজার আক্রমণ জাহান নামের আগুন প্রতিহত করবার ক্ষমতাই আমরা অনেকেই মনে করি একটা মানুষের করা কোনো ব্যক্তির পিছনে সে যা করেছে সত্য ঘটনাই সত্য ঘটনাই ব্যক্তির পিছনে সমালোচনা করা এটা না গিবত ব্যক্তি যা অপছন্দ করে তা তার পিছনে আলোচনা করার নামই হলো গিবত যা সত্য করেছে আর যদি ব্যক্তি করেই নাই তার জীবনে নাই এমন কোন ঘটনা ব্যক্তির অনুবুস্থ আলোচনা করে তার নাম আপনি দুই ভাগে ভাগ করে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন যে ডাইরেক্ট যে কুলা কুলা রমজান ভেঙে যায় এবং আবার করতে হয় নাহলে কাপ দিতে হয় কাজা করতে হয় নানান কিছু রয়েছে যেগুলা কিন্তু আরেক ভাগ রয়েছে যেগুলো আমরা প্রচ্ছন্ন ভাবে আলোচনা করছি যে যে কাজ করলে রমজানের আজুরা নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় এই বিষয়গুলি আসলে কতগুলি হাদিসেও স্পষ্ট ভাবে উল্লেখ হয়েছে যে হাদিসটি আমরা অনেকবারই আলোচনা করেছি আল্লাহ রসুল তো এখানে এই হাদিসের মধ্যে দুটি উল্লেখ করা হচ্ছে এক হলো কথা মিথ্যা কথার সাথে যত রকমের মিথ্যা কথা সাক্ষী দেওয়া সবকিছু এর মাঝে অন্তর্ভুক্ত হবে ওয়াল আমি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 এই সমস্ত বিষয়গুলি আমরা হাদিস থেকে পাচ্ছি বলতে আমরা কি বুঝি অশ্লীলতা বলতে আচ্ছা লুতা বলার আগে আমার একটু ওই হাদিসটার উপর একটু কথা ছিল যে হাদিসটা শাহেখ মুসলিউদ্দিন সাহেব বলেছেন যে ওই সাহাবি কে রসল আসাল্লাম বলেন তুমিই নিজেই পরিবারকে ওটা খাওয়াই দাও ওখান থেকে আমাদের কয়েকটা জিনিস শিক্ষণীয় আছে প্রথম শিক্ষণীয় হলো যে সে সাহাবি তো গোপনে বাড়ির ভিতরে অন্যায় করেছেন কিন্তু তা তাকোয়ার কারণে রসুল সাল্লামের কাছে এসে বলছেন আর তাকার কারণে অথবা ফেতরা দেওয়ার ক্ষমতা না রাখে বা এই জাতীয় এবাদতের ক্ষেত্রে তার উপর প্রযোজ্য তার সমাজপতি বা রাষ্ট্রপতি তার ব্যবস্থা করবেন জমুর রসদালাম ব্যবস্থা করলেন লেখাপড়া খরচ জুটনা এখান থেকে অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে এখানে অশ্লীলকার জরিমানা পরিশোধ করতে পারতেছে না বিভিন্ন দায়ের জন্য বিভিন্ন সমস্যার জন্য হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে আর এখানে মনকার অশ্লীলতা যেটা মনকার মারুফের রুফের খেলাফ মা রুফের অপোজিট যেটা মনকার মা রুফ যেটা মানুষ স্বাভাবিকভাবে যেটা গ্রহণ করে মা ওরিফা ফিলমুজা সমাজে যেটা প্রচলিত আছে মানুষ যেটাকে ভালো বলে মনে করে সেটা হলো মারুফ আর মারুফের আরুফের যেটা মুন কার শেখ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তাত্ত্বিক প্রসঙ্গ তুলে ধরেছেন জাজ খের অশ্লীল বলতে সৈয় যেটা অশ্লীল বলেছে সেটা অশ্লীল যেটাকে শরীরত ভালো বলবে সেটা ভালো সারা পৃথিবী যদি সেটাকে মন্দ বলে আর মুন কার অশ্লীল সেটাই অশ্লীল শরীর যেটাকে অশ্লীল বলবে সেটাই অশ্লীল সারা পৃথিবী সেটা ভালোভাবে গ্রহণ করেও থাকে সারা পৃথিবী যেনা ভালোভাবে গ্রহণ করলে ইসলাম ভালোভাবে গ্রহণ করবে না মদ গ্রহণ ভালোভাবে করলে ইসলাম গ্রহণ করবে না কেন ইসলামে সেটা মুন সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে সিয়ামের কি কী কারণে শ্যাম নষ্ট হয় এবং কি কারণে শিয়াম ক্ষতিগ্রস্ত হয় সেগুলো আমরা আলোচনা করলাম এবং শুনলাম ইনশা আল্লাহ আমরা সিয়ামকে পরিপূর্ণভাবে পালন করব সকল দিক বিক খেয়াল করে যাতে আমাদের শিয়াম নষ্ট না হয় বাতিল না হয় এবং শ্যামের সোয়াব নষ্ট না হয় এবং সেটা ত্রুটিপূর্ণ না হয় এবং আল্লাহর কাছে যেন সেটা কবুল হয় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক इर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चाबे या एयुहा ल्दीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबल अन्याथिया योमुला बैउन फीह वला खुल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 जकतात दान अर्थ पलर बैंक छाचल्लिस तीन दुई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 أَفَلا الله اللَّهُ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ كِتَابًا مُفَصَّلاً وَالَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَعْلَمُونَ أَنَّهُ نَزَلَ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنَ الْمُمْتَرِينَ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 কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদয়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত এগারোটায় আপন সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস টিভি বাংলায়